আসিম রহমতুল্লা আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আনাস রাজুকে কুনুত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন রুকুর আগে আমি বললাম ও মুক্ত বলে যে আপনি রুকুর পরে বলেছেন তিনি বললেন সে মিথ্যে বলেছে অতপর তিনি নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাল্লাম এক মাস পর্যন্ত রুকুর পরে কুনুত পড়েন তিনি বানু সাল্লাইম গোত্রসমূহের বিরুদ্ধে দোয়া করেছিলেন আনাস সাদিল্লাহ তু আলহ্ন বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ জন কিংবা সত্তর জন কারি কয়েকজন মুশ্রিকের কাছে পাঠালেন তখন বানুসুল্লাইমের লোকেরা তাদের হামলা করে ও তাদের হত্যা করে অথচ তাদের এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মধ্যে সন্ধি ছিল আনাস সদিল্লাহ তাল্লাহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলামকে এ কারীদের জন্য যতটা ব্যথিত দেখেছি আর কারও জন্য এতখানি ব্যথিত দেখিনি